ইবনু আব্বাস রজুল্লাহ তাল্লান্ন হতে বর্ণিত নাবী সাল্লা সাল্লাম বিলাল রজুল্লাহ তালাহুকে সঙ্গে নিয়ে ঈদ ফিতরের দিন বের হয়ে দুরাকাত সালাত আদায় করেন তিনি এর পূর্বে ও পরে কোনও সালাত আদায় করেননি